टा पाठिएमेल करवतान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 كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى على جناجة يقول اللهم مغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا إلى آخر الحديث في شتيبان لار شمعي تو دشك شوتا جناجة صلاة شنقان ني أحكام ني আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে আশা করি আপনারা হচ্ছেন আফুবনে মালিক রাজিয়াল আনহর যে খাস করে আল্লাহর নবী মাইয়ের জন্য দোয়া করতেন জাল্লাই মাইয়তকে ক্ষমা করো দয়া করো মাফ করো এই একটা হাদিস আমরা পেয়ে গেছি এবার আবুহ রাজি আল্লাহ তার আনু থেকে যে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ ব্যক্তিরা হে আল্লাহ আমাদের জীবিত যারা তাদেরকে ক্ষমা করে দাও তাহলে সবার জন্যে সবার জন্যে দোয়া করতেন ও মাইতিনা যারা মারা গেছেন সমস্ত মাইয়ের মৃত্যু ব্যক্তিদেরকে ক্ষমা করো ও শাহিদিনা উপস্থিত ওয়া অনুপস্থিতা ছোট আমাদের যারা পুরুষ যারা নারী যারা তাহলে মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় নারী পুরুষ সবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহি আল আলাল ইসলাম হে আল্লাহ যাকে তুমি জীবিত রেখেছো তাকে ইসলামের উপরে জীবিত রাখো কুফুরিতে দান উপরে তার মৃত্যু করো ইমানের প্রতি আল্লাহ আজরা। আল্লাহ আমাদের যে মাইয় মারা গিয়েছে সেজন্য যে আমরা মুসিবতে আছি আর এই মুসিবতে যে আমরা ধৈর্য ধারণ করেছি সেই স্বভাব থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না কারণ অন্যায় অবিচার না করি আমরা যেন কোনো প্রকার উল্টো পাল্টো কাজ না করি আমরা যেন তার মৃত্যুর পরে আমরা কোনো ফেতনায় পতিত না হই সেটাও আমাদের ব্যবস্থা করে দাও এ হারিস বর্ণনা করেছেন চারজন द्वारा सवार जन दोआ करते दुटा दुआ के एक क्यों पड़ते चाय से क्षेत्र कथा मैंने जदि नारी है নারী এবং পুরুষের ক্ষেত্রে আরবি ভাষাতে তার যে নাউনের পরিবর্তে যে প্রনা ব্যবহার করা হয় সেটা ভিন্ন নারীদের ব্যাপারে হা বা হিয়া ব্যবহার হয় পুরুষের ব্যাপারে হু বা হুয়া ব্যবহার হয় আল্লাহ নবী আলিসাল্লাম এখানে কিন্তু সবগুলি পুলিঙ্গ ব্যবহার করেছেন তাই কেউ যদি স্ত্রী ব্যবহার করে মহিলার ক্ষেত্রে যা আজ রয়েছে যদি মহিলা হয় আল্লাহ ফিরা ব্যবহারের ক্ষেত্রে স্ত্রী ব্যবহার করে তাহলে যায় আছে তাছাড়া হদিসের শব্দ ব্যবহার করলো। চলবে কারণ আল্লাহ নবী তাই করেছেন ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মাইয়ের শব্দটি পুলুঙ্গি স্ত্রী লিঙ্গ উভয়ের উপরে ব্যবহার করা যায় থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন যে ইদাসল আল মাইত যখন তোমরা মাইয়ের প্রতি সালাতে জানাজা আদা করবে তখন তোমরা দোয়া টের সঙ্গে একান্ত ভাবে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইবে তাহলে দোয়া যেকোনো দোয়া যে কোনো এ বাদাতের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে এটাই তো হবে যেকোনো কবুল হাজার বিশেষ করে যখন কোনো মৃত্যু ব্যক্তি মারা গেছে তার এখন সব বন্ধ এখন তার আর কিছুই নেই এখন যারা তার সারাতে জানা যায় তার জন্য দোয়া করবে মহানব্বুল আলমিন সেই দোয়া শুনবেন তাই খালাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর কাছে কাকুতি মতি করে এই দোয়াটা করা আমাদের জন্য উচিত হবে মাইতের জন্য হয় যে ভাড়াটিয়া দোয়া টাকার জন্য দোয়া টাকা যেমন বেশি হবে দোয়াটাও লম্বা হবে বাকি তার মধ্যে খ্লাস থাকলো না থাকলো না সেটার কোনো ভ্রক্ষেপ সেটার কোনো লক্ষ্য করা হলো না সেটার কোনো গুরুত্ব দেওয়া হল না এটা কিন্তু অন্যায় হবে ওই মাইত ব্যক্তির প্রতি এটা অন্যায় হবে যারা আপনাদেরকে খবর দিয়ে জানাজাতে না যাতে শরিক হওয়ার জন্য সুযোগ করেছেন সে জন্যে নিজের জন্যে এবং আমরা এসান করার সুযোগ গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল করেছেন এবং আবু হর থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন তোমরা জানাজা মানুষ যখন মরে যায় তাকে দ্রুত মাইয় কি করো তোমরা নিয়ে যাও मृत्युर हस्पिटल रखा हस्पिटल इत्यादि ना जत द्रुत कबर दिए दिवे समाधि से भलो हम भलो जगह रेखे दिल पाली खराब है जहां नाम आजाद जहां नाम से कष्ट भोग करते थक भलो हम द्रुत समाधि करो खराब जो तबुओं समाधि करो जार जा प्राप्त से পেতে থাকবে এহাদের ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন তাহলে কেউ মারা গেলে অযথা অপরিয়োজনে জানাজার সালাদ দেরি করা কাফন দাফন দেরি করা এটা কিন্তু মোটেই আমাদের জন্য ঠিক নয় আবহা থেকে আরো বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম বলেছেন মানসাহ জানা যে জানাজার সালাতে শরিক হবে সালাদ আদায় করা পর্যন্ত থাকবে অর্থাৎ জানাজার সালাত সুন্দর মতো আদায় করবে ফালাহুক ইরাত তার জন্য এক ক্রীড়ার পরিমাণ হয়ে জানাজার তাকে দুই কিরাত কতটুক সাল দুইটি বিশাল পাহাড়ের স্ব পরিমাণ মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের শব্দ আছে হাত্তা তুদা ফিল্লাহাদ যত পর্যন্ত কবলে তাকে সাহিত্য করে না দেওয়া হবে সমাধি করে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে যদি অপেক্ষা করে তাহলে কিরাত বলা হয় একদিনের ছয় ভাগের এক ভাগ এটা কিন্তু অত্যন্ত ছোট কিন্তু আল্লাহ রব্বুল আলমের কাছে একজন মুসলিম ভাইয়ের জানাজান নামাজ পড়লে এক কিরাত দাপন করিয়ে দিলে তার দুই কিরাত আর বলা হলো এই দুই কিরাত বিশাল বিশাল দুইটি পাহাড়ের সমান তার নিকে সুবহান তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম জানাজার সালাদ আমরা গুরুত্ব দিব এবং সেই বিশাল সব আমরা অর্জন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহের বর্ণায় এ হাজটি এসেছে যে মানতাবে আজানা আজা। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির যায় শরিক হবে এবং ইমান সঙ্গে আর এসবের উদ্দেশ্যে আদায় করবে জানাজার সালাত ওয়ান আফনেহা এবং তার দাফনের কাজও সমাধান করবে শেষ করবে অর্থাৎ কোন মুসলিম ব্যক্তির জানাজার সালাতে শরিক হয়ে জানাজা আদায় করবে তার দাফনের কাজও শেষ করবে ইমান এবং এহতেসাবের সঙ্গে আল্লাহ সেই কীরাত অর্থাৎ দুই জাবালে উহুদ উহুদ পাহাড় বরাবর তার নেকি হবে বিরাট সেই উহুদ পাহাড় তাই উহুদ পাহাড় মদিনার যেটা উত্তরে রয়েছে এই বিশাল পাহাড়ের সমান দুইটি পাহাড়ের সময় এত বড় আপনাদের কাছে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে।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 अल कुरान जीवन कनिष्ठ विधि विधान जान कत सुंदर भावे पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर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 সকল ক্ষেত্রে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় সত্যবাদিতা উত্তম চরিত্র सम्रीति भाई प्रिय नबी मुदोल्लाम शिक्षा समूह की शेख हुसेन। एक पोरी जानते हम देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथे धारावाहिक दर्शम প্রতি সোমবার দশটায় সকাল নামাই আমরা জানাজার সালাদ আদায় করলে এবং সমাধিতে শরিক হলে মহকে তার কবরে সয়াই দিয়ে মাটি দিয়ে শেষ করে ফিরে আসলে দুই কে রাত দুইটি বিশাল পাহাড়ের সমান এই সবটা আমরা অর্জন করার চেষ্টা করব বলছিলাম বুখারি শরীফের বর্ণায় এ হাদিসটি এসেছে যে মানতে হবে আজ যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় শরিক হবে এবং ইমানের সঙ্গে আর এহতেসাব সোয়াবের উদ্দেশ্যে আদায় করবে জানাজা সালাত ওকান এবং তার দাফনের কাজও সমাধান করবে শেষ করবে অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তির জানাজার সালাতে শরিক হয়ে জানাজাও আদায় করবে তার দাফনের কাজও শেষ করবে ইমান এবং এহতেসাবের সঙ্গে আল্লাহ নইয়ার যে সে দুই কিরাত নেকি নিয়ে বাড়িতে ফিরবে কুল্লো কিরাতিন তার সেই দুই কিরাতের একটি কিরাত রাত উহুদ পাহাড় বিশাল পাহাড় সমান হবে অর্থাৎ দুই ওহুদ পাহাড় বরাবর তার নেকি হবে বিরাট সেই উহুদ পাহাড় তাই উহুদ পাহাড় মদিনার যেটা উত্তরে রয়েছে এই বিশাল পাহাড়ের সমান দুইটি পাহাড়ের সমান নেকি পাবে এত বড় সবাব আমাদের বঞ্চিত হওয়া কি ঠিক হবে আমাদের চেষ্টা করতে হবে কোথায় যে কেউ হোক মুসলিম সম্ভব হলে সেখানে গিয়ে পাইলে তারপরে আমি যাব। আমাকে বললো না কেন এই আমি যাব না এমনটা কিন্তু ঠিক না বরং আমরা জানাজার সালাত পরে মৃত্যু ব্যক্তিকে দফনের কাজে শরিক হয়ে আমরা এরকম বিশাল স্বভাব অর্জন করে তার বাবা থেকে বর্ণা করেন তিনি বলেন আল্লাহ নবী আলী সালাতাম আউ বাক রাহাল রাজি আল্লাহ আমি দেখেছি আমা আমা জানাজা মৃত্যু ব্যক্তিকে খাটে সয়াই নিয়ে যখন নিয়ে যাওয়া হয় এই জানাজার সামনে সামনে জানাজা বা জিনাজা এর সামনে দিয়ে আল্লাহ নবীকার উমার হাঁটতেন আমি দেখেছি তাহলে মৃত্যু ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হবে ঘাড়ে করে খাটে করে তার সামনে হাঁটা যায় এটা আমরা ইহারিসের দ্বারা বুঝতে পারলাম রাহুল খামসা হারিস পাঁচজনের বর্ণনা করেছেন ইমাম আহমাদ আবুদাসমাজা সেটা জায় রয়েছে কোন সন্দেহ নেই বলেন জানাজাকে অনুসরণ করা যখন কবর দেওয়ার জন্য তার কবরস্থানে যাওয়া হবে তখন তার পিছনে পিছনে চলতে বা যেতে আল্লাহ নিষেধ করেছেন ব্যাপারটা হাদিস ওয়ান আবু সৈদ কুদির রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা দেখবে কোনো তোমরা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে সাথে সাথে যাবে সে যেন না বসে হাত তা পর্যন্ত ওই জানাজা মাটিতে রেখে না দেওয়া হবে কাজে কবরে রেখে দেওয়া না বরং ওইখানে দাফন কাজ করার জন্য পাশে যখন রেখে দেওয়া হবে তার আগ পর্যন্ত যেন না বসে তবে বলেছেন প্রমাণিত হলো যে না দাঁড়ালেও চলবে কেউ যদি দাঁড়ায় এবং সাথে গিয়ে যায় তাহলে যখন মেয়েতকে রাখা হবে খাট যখন মাটিতে রাখা হবে তার আগ পর্যন্ত যেন না বসে এটা আমাদের একটি আমুল করার একটি সুন্নত আমরা যে আমল করি তখন সন্ধে আমরা স্বভাব পাব কোন সন্দেহ তবে জানাজা দেখলে দাঁড়াতে হবে এটা রোহিত হয়ে গেছে হাজ বখারি মুসলিম বর্ণনা করেছেন ও ইসাহ আবু ইসহাক থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহিদ अब्दुल्लाइए के तरह दिखा प्रवेश करबर पीछन दिक्कत केवान दिखे तरह थे ओ दिखे नामिए अर्थात माथा धरे नहीं आगे प्रवेश कराते कबरे ये पा सर्वशेष कबरे प्रवेश केबलार दिक्कत के नामान আমাদের এরকম একটা দেখা যায় যে কেবলার দিক থেকে মাইয়ের প্রবেশ করাতে হবে কবরে তাহলে এইটা তাহলে এই শূন্যতির পরিপন্থী হয়ে গেল তিনি এরপরে বললেন হ্যাঁ না এটাই হলো সুন্না অবী আসাতাম এটাই করেছেন তাই আমাদেরকে কি করতে হবে মাইয়েতের যেখানে পা রাখা হবে কেবলামুখী করতে গিয়ে পৃথিবীর দিক থেকে পা যেখানে দিকে হবে ওই পা দিক থেকে মাইয়েতকে কবরের দিকে আগে মাথাটা নামিয়ে পা শেষ পর্যন্ত আসবে এবং সয় দিতে হবে হাজি করেছেন তিনি আল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবর যখন তোমরা তোমাদের কবরে সহায়িত করবে যখন সহাই দিবে রাখছে আল্লাহ রসুলের যে মিল্লা দিন তার উপরে তোমাকে আমরা সহাই দিলাম অনুবরণায় আছে বিসমিল্লা আলা সুন্নাতে আল্লাহর নামে তোমাকে রাখলাম এবং রাসুলের সুন্ন তরিকায় তোমাকে কবরে আমরা রেখে দিলাম এই দোয়াটি পড়াও শূন্য আমরা যখন মাইয়ের কবর রাখা হবে তখন বলতে হবে যে হ্যাঁ এখন কবর রাখা হয়েছে যারা নিকটে তারা তো দেখেই বলবেন আর যারা দূরে তারা শুনে এই দোয়াটা পড়বেন আখড়া যা আহমদাউদ হালিস্তি ইম আহমদ আবু দাউদ নাসাই বর্ণা করেছেন ওসাহবুল হেব্বান ইবন হেব্বান হালিস্ত্রিকে সই বলেছেন ওয়া আল্লাহ দারাকুতিনি দারাকুতনী ইমাম দারাকুতনী হালিস্তিকে মৌকুফ বলেছেন অর্থাৎ আব্দুল্লাবিন উমারের কথা বলেছেন রাসুলের কথা না এই কথা তিনি বলেছেন তাহলে আল্লাহর মুসলিম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাতাম বলেছেন কোন মাইয়ের কোন মৃত্যু ব্যক্তির কোন হাড় শরীরের কিছু কেটে নেওয়া হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় গুড় ভেঙে দেওয়ার মতো অর্থাৎ জীবিত মানুষের যেমন কোনো অংশ ক্ষত করা হাড় কেটে নেওয়া বা ভেঙে দেওয়া যেমন পাপ হুবাহ যদি কোনো মাইতের কোনো মৃত্যু ব্যক্তির মরে গেছে এর আর কি প্রয়োজন তাহলে এর चोक उठायर हाथ कटे जाने मुसलिम डेड बडी खेलनाल कलेज छात्र मृत्यु ब्यक्तर शरीर के व्यवहार करा जामुसलिम जा जरा तेरे मृत्यु बडी केडिकल के कलेजे छात्रार्थी সে ব্যবস্থা করতে পারে এরপরের যা হাদিস রাজি থেকে বর্ণিত তিনি তোমরা আমার জন্য করবে লাহাদ হলো যে সোজা কবর খুলে দিয়ে এরপরে কেবলার দিকে নিচে আবার গর্ত করে দেওয়া ওই গর্তের মধ্যে তোমরা আমাকে ওইখানে ঢেকে দাও কামাশনী আবে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম যেমনটি আল্লাহর নবী আসাতামের করা হয়েছিল তাহলে লাহাদ খুঁড়ে কবর সোজা করে কেবলার দিকে আবার গর্ত করে দিয়ে নিচে ঢুকিয়ে দিয়ে এরপরে ওপরে বাঁশ দিয়ে তারপরে মাটির চাপা দেয় সেটাও যায় যা কোনো অসুবিধা নেই ইহাদেশের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী আলী সাল্লা অনুরূপ করা হয়েছিল লহাত কবর করা হয়েছিল এবং পার্শ্ব গর্ত করে কেবলামুখী সেখানে তাকে সাহায়িত করে দিয়ে এরপরে সেখানে কাঁচা এর দিয়ে বন্ধ করে দিয়ে এরপরে মাটি ঢালা দেওয়া হয়েছিল এইভাবে সাহাবি এইভাবে তিনি কি করলেন করলেন তার যারা পরবর্তীতে তার কবর দেবেন যে আল্লাহ রসুলের যেভাবে কবর হয়েছে ওইভাবে আমার কবর করিও বন্ধুকন আমাদের পর্বের সময় একেবারে শেষ আমরা বিদায়ের আগে আল্লাহর কাছে দোয়া করি আমাদের কবরগুলি যেন रसुल्लामे कबर खोड़ा कबर खुले मैं समाधि करतेन्नत मोताबल चेस्ट पा जरा कबर खोड़ें तरह के, के रसुलर कबर की से जे नहीं खबर देवा आलम जरा आई भावित तक परिचालित कर दायित्व करतब्य अल्लाह रबुल आलमीन के तौफिक दान करें سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتب إليك والسلام عليكم ورحمة الله وبركاته जकत पाठातेउंड नंबर शून्य आइबेन, ZB BANDO, L O Y D 3096 34001, 0241, 926 CORD 30 0083, SWIFT BIC CORD, IBO BZB 22 टाका पाठिये आमदर इमेल कुरून, admin at the rate, peace tv dot tv peace tv, मनोबतर समधान इस्लाम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 প্রতিমঙ্গল